আবু হুরাই রাহ রাদ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দাউদ আল্লাহ সাল্লাম এর জন্য জাবুর তেলোয়াদ সহজ করে দেয়া হয়েছিল তিনি তার পশুজানে গদি বাধার আদেশ করতেন তখন তার উপর গদি বাধা হত অতপর তার পশুযানের উপর গদি বাধার পূর্বেই তিনি জাবুর তেলোয়াদ শেষ করে ফেলতেন তিনি নিজ হাতে উপার্জন করেই জীবিকা নির্বাহ করতেন মুসাইবনু উকবাহ রহমতুল্লাহ আলহি আবু হুরাই রাহ রাহত সূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে হাদিস্ট্রি রিওয়ায়াত করেছেন